আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃষ্টি বাংলার সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ দূরে ও কাছে পৃথিবীর যেকোনো জায়গা থেকে যারা এই দার্সে হাদিসের ভুবনে শরিক হয়েছেন তাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি অথো শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয়নবী সদাল আলী আসাল্লামের অমীয়বাণী দার্সে হাদিস আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম বিগত দুটি পর্বে তার আংশিক ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে আঠাশতম হাদিস আর এই আঠাশতম হাদিসের এই তৃতীয় প্রতিপাদ্য বিষয় হচ্ছে তা এর অনুশীলন এবং আনুগত্য করার নীতিমালা প্রদত্ত হয়েছে প্রথমত রসুল সাল্লী সাল্লামকে সাহাবি বলছেন যে ফা ও সি না আপনার বক্তব্যটি বিদায় ভাষণের মতো আপনি আমাদেরকে আরও অসিয়ত করুন আল্লাহ তখন রসুল্লাহ আলী সাল্লাম বললেন ওসি কুম্বি তাকওয়াল আমি তোমাদেরকে আল্লাহ জাল্লা আলা এর তাকওয়া অবলম্বনের প্রতি উপদেশ দিচ্ছি والسمعي يبن سربون قرار والطاعة يبن أنغطر وبوضيش ديشي وإن تأمرا عليكم عبد جديو تما در كي عدش دي با تما در شاشن كوري اك جن عبد با غلام داش ارمد دومي أمر جانت پاري جو رسول صلى الله عليه وسلم صحبا دير دابير پكتے پرتوم جو وسيط تاکوري جن شده هو جه تقوار যেটা তারা সকলেই তাদের আমি ওসিয়ত করেছি ওদেরকে তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও ও ইয়া কুম এবং তোমাদেরকেও করছি তোমরা আল্লাহকে ভয় করো এই অসিয়ত এই উপদেশ স্বয়ং আল্লাহ রবীন্দন এই উপদেশ দিয়েছেন প্রত্যেক নবী ও রসুলের কাছে এই মর্মে উপদেশ এসেছে এবং তারা তাদের জাতিকে উপদেশ দিয়েছেন কি আল্লাহ রবিন বলছেন ও ইয়াকুম এবং আমি তোমাদেরকেও উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার নির্দেশ আল্লাহ রবাহিনিমে একাদি জায়গায় দিয়েছেন ও ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হাক্তা তুকআ যেমন করে তাকে ভয় করা উচিত তার শান তার মান তার মর্যাদা তার ইজ্জত তার মহত্ব তার কিবরিয়া তার জালালত অনুযায়ী তাকে তোমরা ভয় করো যেমনটি ভয় করা উচিত ওলা মৌতুন্না ই ও আন্তঃ মুসলিমুন এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ রব্বুল্লা আয়ালমিন তাকোয়া অবলম্বনের উপদেশ আমাদেরকে দিয়েছেন সুতরাং আসুন এটা তাকোয়াটা কি। আমরা কথায় কোথায় বলি যে লোকটা মুত্তাকিহ তাকোয়া যার ভিতরে থাকে তাকেই তো বলা হয় মুত্তাকি আর কোরআন বলছে এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়ত করবে মোত্তাকি কারা যাদের ভিতরে তাকোয়া থাকবে তাকোয়া কী তাকোয়া ওকায়া এতুন শব্দ থেকে যার আবেদানি করতে হলো পারহেজ করা বেঁচে থাকা সাবধানতা অবলম্বন করা সাবধানতা উত্তম চিকিৎসা মানে যে সমস্ত উপসর্গে রোগ ব্যাধি হয় সেগুলি থেকে সাবধান থাকা দূরে অবস্থান করা এটা হচ্ছে আপনার ওকায়া এটাই হচ্ছে বেঁচে থাকা আর এই বেঁচে থাকা হচ্ছে চিকিৎসার চেয়েও ভালো অর্থাৎ রোগ হলে আপনি চিকিৎসা করবেন কিন্তু রোগ হওয়ার আগের যে উপসর্গগুলি আছে বা আলামতগুলি আছে যে সমস্ত বিষাক্ত পয়োজন আছে সেগুলি থেকে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে সেটাই হলো উত্তম টাকোয়া বেঁচে থাকা পরেজগারি অবলম্বন করা আমরা যদি বলি টাকোয়ার অন্তর্নহিত তাৎপর্য কী তাহলে সেটা বলবো বলব ইমতাম আল্লাহরুল আরমিন যে আদেশগুলি করেছেন হকুমগুলি করেছেন সেগুলি যথাযথ প্রতিপালন করা ওই সেনাবাহিহি আল্লাহ রব্লা আয়ালমিন যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সতর্ক করেছেন সাবধান করেছেন যার অশুভ পরিণামের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলি থেকে দূরে থাকে আল্লাহ রব্ আলমিন বলছেন ফায়দাই না আমি পথ দিয়ে দিলাম তোমাদেরকে নাজদাইন ভালো পথ মন্দ পথ ভালোটার পরিণতি কি। এবং মন্দটার অশুভ পরিণতিটি কী ক্ষতি কী সেটাও তোমাদেরকে বলে দিয়েছে আমি তোমাদেরকে পথ বলে দিয়েছি চাহে তোমরা কৃতজ্ঞ হতে পারো চাহে তোমরা অকৃতজ্ঞ হতে পারো চাহে তোমরা আমার কৃতজ্ঞ বান্তাদের অন্তর্ভুক্ত হতে পারো চাহে তোমরা অকৃতজ্ঞ হয়ে কাফেরদের অন্তর্ভুক্ত হতে পারো শয়তানের অন্তর্ভুক্ত হতে পারো তো আল্লাহরবুল্লা আলমিন যে সমস্ত পথগুলি বলে দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করা এবং যে সমস্ত বিষয় নিষেধ করেছেন আমাদের জন্য হারাম করেছেন আমাদের জন্য ক্ষতিকর বলে ডিক্লার দিয়েছেন সেগুলি থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকোয়া আমরা যতই বলি না কেন তাকোয়া কিন্তু দেখা যাবে না এই জন্য রসুল সালসেম বলছেন আত্মা কোয়াহা হোনা আত্তা হা হোনা আত্তা হা হোনা তকা কিন্তু অন্তরের বিষয় তাকোয়া কিন্তু অন্তরের বিষয় কার ভিতরে তাকোয়া আছে কে কত পরে হেজগার এটা কিন্তু বাহ্যিকভাবে আমরা জানতে পারবো না আমরা হয়তো তার ভালো ব্যবহার দেখে তার বদ্রনম্রতা দেখে আমরা হয়তো বলতে পারি লুকটা ভালো আমাদের হসনেজন বা উত্তম ধারণা হিসাবে কিন্তু এর অভ্যন্তরীণ অবস্থা কি সত্যিকার অর্থেই সে সংযমশীল কিনা পরেজগার কিনা এটা কিন্তু আমরা বলতে পারবো না এজন্য তা এর অন্তর্নিহিত দাবি হচ্ছে একজন মানুষের জাহের ও বাতেন একজন মানুষের প্রকাশ্য দিক এবং তার অবন্তরিন দিক উভয় দিক এক ہوا তাকওয়া একজন মানুষ সর্বঅবস্থায় অবলম্বন করবে এবং তাকওয়া এটা একমাত্র ওসила নাজাতের মুক্তি আল্লাহ রব্বুল আয়ালিন বলছেন জগত চলার ক্ষেত্রে বলছেন ওমাইয়্যัตতাকিল্লাহ ইয়া'আল্লাহু মিন আমরহি তাহলে কিন্তু আল্লাহ তার চলার পথকে সহজ করে দেবেন হয়তোবা মনে করছেন এটা সমস্যা আসছে কি করে আপনি কাঠি উঠবেন আপনি মানুষের কাছে দারস্ত হবেন না আপনার ইমান শক্ত যদি হয় আল্লাহ রবুল্লা আলম পথ বের করে দেবেন আচ্ছা দেখুন তো আমরা বিগত ইতিহাসটা একটু ফিরে যাই ইব্রাহিম আলী ইসলামকে রমরুদের বাহিনীরা আগুনে ফেলে নাই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের খালিল ইব্রাহিম তা পরীক্ষা পরীক্ষায় কত কঠিন ছিলেন যে তিনি কারো আশ্রয় প্রার্থনা করেন নাই, একমাত্র আল্লাহ সুহায়ন হু তাহ আশ্রয় প্রার্থনা করেছেন আমার জন্য অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এই যে বক্তব্য তাওকুলের দাবি এটাই তো হচ্ছে না আবুদু ও ইয়া কানা স্তাই যে আমরা সলাতের মধ্যে সৌরাতুলফাতে হাই পড়ি থাকি হে আল্লাহ কেবলমাত্র আমরা তোমার আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই এই বক্তব্যের বাস্তবতা এখানে বলব ইয়া কানা আবুদু ও ই এক এই যে ডিকার আপনি দিচ্ছেন এই ডিক্লারের বাস্তব প্রতিফলন হচ্ছে এই তাকুয়া যদি থাকে তাহলে আপনি দুনিয়ার যত কঠিন বিপদ আসুক না কেন আপনি যদি সত্যিকার অর্থে সংযমশীল হন তাহলে কিন্তু আপনার পথ খুলে যাবে আল্লাহই পথ বের করে দেবেন শুধুও দর্শকবিন্দু আল্লাহ রব্লা আয়নু বলছেন ওমাইয়ের তাকিল্লা জায় আল্লাহ মাহারাজা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদের জন্য একজিটের পথ বের করে দেবেন কোন সে বেরিয়ে যাবে কোন তার মুক্তি আল্লাহ রব্বা আরবিন তার জন্য সহজ করে দেবেন দুনিয়াতে কঠিন পরীক্ষা আসতে পারে কিন্তু কঠিন পরীক্ষা আসার মানই এই নয় যে তার ভিতরে তাকওয়া নেই আল্লাহ তাকে নাই। নেই একদিন রসুল সোল্লাহ ওয়ারি ইসলামের কাছে সাহাবাই কেন আর রসুলাল্লাহ আর কত সবর করব। কখন নিরাপত্তা লাভ করব কখন শান্তি ফিরে আসবে রসুলসল্লা ইসলাম বলছিলেন তুম কৌমুন তোমরা এমন একটি জাতি তোমরা খুব তাড়াহুড়া করছো তোমাদের আগে যে জাতিগুলি চলে গেছে তাদের মধ্যে এমনও লোক শুধুমাত্র ইমান আনা অপরাধে তাদেরকে ধরে নিয়ে এসে কমর পর্যন্ত মাটিতে পুঁথে তার পিষ্ট দেশে লোহার চিরুনি বসিয়ে হাড্ডি থেকে গোস্তগুলিকে চিরে আলাদা করে ফেলতো লাহো দাবো লেহো তাই ইল্লাহাবিল্লা তবুও তারা ইমান ছাড়েন নাই শুধুও দর্শক বিন্দু চলে যাচ্ছে ছোট্ট একটা বেরতিতে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 किताब किताब सब समस्या समाधान समाज सुन शुम समय कुरान के हमारे महान सम्पद शबान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच टन सम्प्रचार सकाल छंगे बीस टी बांगल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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিরতির পর আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে যারা আল্লাহ রব্লা আলমিনকে সত্যিকারতে ভয় করে যাদের বাহির এক কোনো প্রকার টাল বাহানা নাই তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন তোমাদের গোনাকে আমি ক্ষমা করে দেব। এবং তোমাদেরকে প্রবেশ করাব মুদ খালেন ক্যারিমা সম্মানিত স্থানে সম্মানিত স্থান মর্যাদার স্থানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে ক্রিয়ামতে অভিষিক্ত করবেন আপনাকে অধিষ্ঠিত করবেন যদি আপনি তাকে অবলম্বন করতে পারেন শুধুও দর্শক কিন্তু তা কটা কী এটা যদি একটু ভালো করে বুঝতে যাই তাহলে আমরা বুঝবো তাকোয়া এমন একটি সম্পদ এমন একটি জওহর এমন একটি হীরা এমন একটি যা ব্যতীত আপনার কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে দিয়েছেন মিনাল মুতিন যারা কেবল কেবলমাত্র মুত্তাকি পরহেজগার সংযমশীল তাদের ভিতরে তাকোয়া আছে আল্লাহ রবুল্লাহ আলমিন কেবলমাত্র তাদেরই আবাদতকে গ্রহণ করবেন কাজেই রসুল সাল্লাহ আলিয়াল্লাম তার সাহেবদেরকে বলছেন ও সি খুমাকু আল্লাহল প্রথমে আমি তোমাদেরকে আল্লাহর প্রতি তখ অবলম্বনের জন্য উপদেশ দিচ্ছি আজকে এই উপদেশ আমাদের মধ্যে নাই আমরা যদি আমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দিতাম যে বাবারা মায়েরা তোমরা আল্লাহকে ভয় করে চলবে তোমরা শিক্ষাঙ্গনে যাচ্ছ সেখানেও আল্লাহকে ভয় করবে তোমরা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছ সেখানেও আল্লাহকে ভয় করবে প্রয়োজনে যদি হাটেঘাটেও যাও সেখানেও তোমরা আল্লাহকে ভয় করে চলবে সদা সর্বদা সতর্ক যে মানুষ সে মানুষ কিন্তু কখনও বিভ্রান্ত হয় না শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে না শুধুও দর্শকবৃন্দ এরপর রসুল সাল্লাসাল্লাম বললেন যে ওমাই তোমাদেরকে আদর্শ দিচ্ছি শ্যাম্যা শুনতে এবং মানতে কাদের যারা তোমাদের উলুল আমর হবে যারা তোমাদের শাসক হবে তাদের আল্লাহ রব্বুল আলমিন القرآن الكريم قالت في سورة النساء ونشط نمر آية يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم هذه الإمان دارة قن تُمرا اللّار أنو جدت كرو وأطيعوا الرسول ورسولر اطاعت كرو أنو جدت كرو وأولي الأمر منكم ابن تُماذر مدجر أولي الأمر تعديرو تُمرا أنو شرن كرو اپنى بولبن اللّار اطاعت تماك كتی جبه تارا نو جدت كتا بي তার হুকুমের কাছে মাথানত করতে হবে তার রসুলের হুকুমের কাছেও মাথানর্থ করতে হবে সেটাও কিন্তু আমি স্পষ্ট করে জেনে নিলাম এবার প্রশ্ন হলো উলুল আমর কারা তাদের এতে আত্মা আনুগত্য কেমন করে করব। আল্লাহ আল্লাহর আয়ন বলছেন উলুল আমরকে মানতে এখানে উলুল আমর অর্থ হলো আমর হুকুমদাতা আদেশ কর্তা আপনার আদেশ কর্তা দুই ধরনের এক ধরনের আদেশ কর্তা হলো যারা আপনার শাসক যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের আদেশ আপনি মানতে বাধ্য যদি আদেশটা শরীয়তে সীমার ভিতরে হয় আল্লাহ এবং তার রসুলের আদেশ বাদ দিয়ে বাকি যত মানুষের আদেশ আসবে তারা উলিল আমর যতই হন না কেন তাদের আদেশ মানার শর্ত হচ্ছে ত আত আনুগত্য করতে হবে বিল মা ন্যায়সঙ্গত ভিতরে আল্লাহরবুল্লাহ আলমিনের হাবিব জানিয়ে দিয়েছেন লাখলুকিন في معصية الخالق الله سبحانه وتعالى نا فرمانير كاجه جدي كونو عدش دات عدش كورين تحولي اوي عدش كونو ممين منتے پر بينا منتے بجدو نوي بلنگي عدش نامنن هلو تار ايمان اردابي اللہ رسول صل اللہ علیہ وسلم او نطر بولي انما الطاعة بالمعروف انو قد تک بول نیشنگتو بشوي جگلی معروف جگلی بحلوكاج جگلی شریعت اکسپت کرے قرآن و سن যেগুলি পালনীয় কেবল ওই আদেশই আমি মানতে পারি আমার উলুল আমর শাসক হন আমার উলুল আমর আমার গৃহকর্তা হন আমার উলুল আমর আদেশদাতা আলে মোয়লামা হন কেউ কেউ এটাও তফসিল করেছেন যে উলুল আমরের ভিতরে আলে মোয়লামারা প্রবেশ হন না তারা জাতিকে পরিচালনা করে থাকেন জাতির আধ্যাত্মিক নেতা তারা তারা মানুষকে কল্যাণের পথে ভালুর পথে সুন্নতের পথে হকের পথে পরিচালনা করেন এজন্য ওর আন ও হাদিসের জ্ঞান যারা রাখেন তাদের কাছে আপনার আমার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাস আল মাসাইল জিজ্ঞাসা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন বলছেন ফাঁসঅলিমন তোমরা যদি না জানো তাহলে যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো না দলিল সহকারে দলিল দিয়ে যারা কথা বলেন তাদের কথাকে মানতে হবে আর দলিল ছাড়া যারা কথা বলবেন তাদের কথা বিবেচনার যোগ্য মানতে পারেন দলিল ছাড়া আপনি সকল কথা মানতে পারেন না যারা মানুষকে মানুষের গুলামে পরিণত করছেন তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে যারা কেবল মাত্র ও কেবলমাত্র কিতাবত রসুল সালিউসাল্লামের পথ প্রদর্শন করেন সে সমস্ত আলম আলমা অন্তর্ভুক্ত হবেন এবং তাদের কথাকে মানবেন এখানে লক্ষণীয় আল্লাহর বলে দিয়েছেন ইন যদি কোনো বিষয়ে তোমাদের মতানক্ষ্য দেখা দিয়ে দেয় অর্থাৎ তোমাদের উলুল আমর এটা বলছেন একজন এক দিকে বলছেন আরেকজন আরেক দিকে বলছেন একজন বলছেন এটা হালাল আরেকজন বলছেন হারাম একজন বলছেন জায়েজ আরেকজন বলছেন নাজায়জ একজন বলছেন বলছেন সুনত আরেকজন বলছেন বেদান ইখতালাব লেগে গেল মথানৈখ্য লেগে গেল কিভাবে সমাধান করবে ফারুদ্দুহ ইল আল্লাহি ওর রসুল আল্লাহ বলছেন সেটাকে সেই বিতর্কিত মাস আল্লাহটিকে নিয়ে যাও আল্লাহর দিকে আল্লাহর রসুলের দিকে আর রদ ইহ আল্লাহর দিকে নিয়ে যাওয়ার অর্থ হল আরদ ইলা খিতাব ইল্লাহ আল্লাহর খিতাব কোরআনের দিকে নিয়ে যাওয়া দেখুন কোরআনের দলিল এই বক্তব্যের পক্ষে আছে কিনা ইলা রসুল আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অর্থ হল রসুল সলাল্লাহ আলি ইসলামের হাদিস সন্ন্যত সেদিকে ফিরিয়ে নিয়ে যাওয়া কাজেই কোরআন এবং সুন্নতকে মানদণ্ড বানাবেন বিচারক বানাবেন কোরআন এবং সুন্নত যেই মতটাকে অগ্রাধিকার দেবে যে মতটার পক্ষ দলিল পাওয়া যাবে সেই মতটাকে আপনি মানবেন যে মতটায় দলিল পাওয়া যাবে না সেই মত মানবেন না এজন্য লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যেন কোনো অবস্থাতেই কোনো মানুষের অন্ধ অনুসারী না হই আমরা মানুষকে মানব দলিলের ভিত্তিতে যিনি দলিল দিয়ে আমাদের ব্যাখ্যা দেবেন তার কোথাও মানব যিনি দলিল প্রমাণ ছাড়া এটা কে তাবে আছে আছে আছে কোথায় আছে কার খবর কেউ রাখে না এইরকম একটা জগা কিচুরি বক্তব্য দিয়ে আপনাকে ধাঁধায় ফেলে দেবেন আর আপনি তখন চোখ বুঝে মেনে নেবেন যে আঁকা বেরিন্দা পড়েছেন বড়ো হুজুররা বলেছেন তারা কি মিথ্যা বলতে পারেন এই খোলা যুক্তি দেবেন যেটা আরবের মস্মিকরা বলতো তাদেরকে যখন বলা হতো তোমরা আল্লাহর অহির কাছে আত্মসমর্পণ করো তখন তারা বলতো মা ওজেদ না আলিহি আ আনা আমরা বাপদাদাকে জয় পথে পেয়েছি মা আলফাই না আলেহি আ বা আনা আমাদের বাপদাদাদেরকে যে তরিকার উপরে পেয়েছি সেই তরিকার উপরে থাকবো এর বিকল্প কোনো পথ আমরা অন্বেষণ করব না শুধুও দর্শকবৃন্দ এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আপনি আমি কারো অন্ধ অনুসরী হতে পারবো না আল্লাহ রব্বুল্লাহ আয়ালমিন আমাদেরকে স্বাধীন করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রবুল্লাহ আয়ালমিন আমাদেরকে স্বাধীনভাবে অভিমত ব্যক্ত করার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা কোরআন ও সুনার মানদণ্ডে থেকে কোরআন ও সন্ন্যার হদুদ বা সীমারেখার মধ্যে থেকে আমরা আরগত্য বজায় রাখবো কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করব না বিশৃঙ্খলা কখনো কল্যাণ বয়ে আনে না ফসাদ কখনো কল্যাণ বয়ে আনে না কল্যাণ বয়ে আনে আনুগত্যের মধ্যে যারা রসুল সাল আলী সাল্লামের সুন্নত থেকে দূরে সরে যায় তাদের উপরে ফেতনা ঝেকে বসে এবং বেদনাদায়ক আদাব শাস্তি তাদের উপরে চেপে বসে আজকে তাই হচ্ছে মুসলিম ওম্মা সর্বত্র লেঞ্চিত অপমানিত অপদস্ত তার কারণ হচ্ছে অরসুলের সুন্নত থেকে সরে যাওয়া শুধুও দর্শক বিন্দু এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে ইসলাম বলছে এটা আত করতে আনুগত্য করতে ইত্তেবা করতে। অনুসরণ করবেন কাকে অরসুল সাল্লাহ আলি ইসলামের পদাঙ্গকে তিনি যেভাবে যে কাজটি করেছেন সেই কাজটি আপনি সেভাবে সম্পাদন করবেন ফরজ সন্নত নফল যে কোনো অ্যাবাদত আপনাকে অবশ্যই করতে হবে রসুল সাল আলী অনুসরণ করে তার বাইরে যাওয়া যাবে না তার বাইরে যে যাওয়া হচ্ছে তোমরা অনুসরণ করো রসুল যাবে করেছেন তার পদক্ষেপে তোমরা পিছিয়ে পিছে চলো তার পদাঙ্গ অনুসরণ করে চলো সরাওতে মুস্তাকিম তোমরা পেয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হওয়া যাবে না কোরানে আছে হাদিসে আছে মানব কোরআনে নাই হাদিসে নাই তিনি যত বড় বুজুর্গ হন না কেন তার কথাকে আমরা মানতে পারি না কিন্তু দুর্ভাগ্য যে আমাদের অতিভক্তি এমন পর্যায়ে পৌঁছায় এটা প্রবাদেই আছে ভক্তি যেখানে অন্ধ দলিল সেখানে অচল যেখানে মানুষের ভক্তি সীমানঙ্গন হয়ে যায় তখন কিন্তু যা আপনার মাননীয় না বরণীয় না করণীয় না সেগুলিও মানুষ করে চলে ওই অন্ধভক্তির আতিশ্যে অন্ধভক্তির সর্বাবস্থাই পরিত্য প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম জাতিকে ডেকেছেন আলাহ রাতিন ইউসুফের একশো আট নম্বর আয়াত পড়ুন সেখানে বলবেন আল্লাহ বলে দিয়েছেন বলো ইহাই আমার পথ আমি আল্লাহর পথে ডাকি আলাগ্রত জ্ঞান সহকারে সহকারে দলিল প্রমাণ শুনে সেখানে কোনো অন্ধত্বের কোনো অবস্থান নেই সেখানে কোনো প্রকার গুজামিলের অবস্থান নেই সেখানে কোনো প্রকার চুক বুঝে ফাকি দেওয়ার কোনো উপায় নেই শুধু ও দর্শক বিন্দু এতে স্পষ্টত প্রমাণ হল আপনি বাদ্য ইতে করতে আপনি কারো অন্ধ অনুসরণ করতে পারত না আর আজকি মুসলিম ও মাহের অদঃপতনের এবং শততা বিভক্তির অন্যতম কারণ হচ্ছে এক একটি দল পূজা গোষ্ঠী পূজা কেউ বা একটা দলের অন্ধ অনুসারী হয়ে পড়েছি কেউ বা একটা গোষ্ঠীর অন্ধ অনুসারীর হয়ে পড়েছি আমার দলে যত ইসলাম বিরোধী কথাই আসুক না কেন তবুও দলের বাইরে আমি যাব না দলের ভিতরেই থাকব। দলের আনুগত্য করতে গিয়ে আল্লাহর না ফরমান হয়ে যাচ্ছি না ফরমান হয়ে যাচ্ছি অনুরূপভাবে একজন ব্যক্তির আনুগত্য করতে গিয়ে একজন ব্যক্তিকে পুরোহিতের মর্যাদা দিতে গিয়ে আমি তার নিজস্ব একটা সবক নিজস্ব অজিফ আনিয়ে চলছি এবং চলতে চলতে আমি বিভক্ত হয়ে পড়েছি ফলে দেখা যায় একদল মুসলিম একজনের অনুসারী আরেকদল মুসলিম আরেকজনের অনুসারী এভাবেই মানুষরা বিভক্ত হয়েছে সুতরাং বিভক্তির অভিশাপ থেকে মুক্ত হতে গেলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেমন করে জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে সাময় ও তা শুনতে হবে এবং মানতে হবে লক্ষ্য করুন আগে শোনা তারপরে মানা অর্থাৎ শোনার পরে মানার যোগ্য কিনা প্রমাণ সাপেক্ষ কিনা তা জেনে মানতে হবে তাই শুধু ও দর্শকবৃন্দ সময় এলো বিদায় নিতে বিদায়ের প্রাকলে আপনাদেরকে অনুরোধ করছি আসুন আমরা সত্য উপলব্ধি করি এবং আমরা যাবতীয় আনুগত্য আল্লাহর জন্য খালেজ করি তার অসুলের জন্য খালেজ করি এবং সর্বপ্রকার অন্ধ অনুসরণ থেকে মুক্ত থাকি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তহবিকান করুন আমিন ওসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক Oh, <laughs>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 gb52 বিভ টু এল ও আইডি থ্রি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস পিস মানবতার সমাধান